আবদুল্লাহ ইবনু মালিক ইবনু বুহাইনাহ আসাদ ই রদিয়ালাহ বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম যখন সজদাহ করতেন তখন তার উভয় বাহুকে শরীর হতে এমনভাবে আলাদা করতেন যে আমরা তার বগল দেখতে পেতাম ইবনু বুকাইয়ের বলেন বাকর হাদিস বর্ণনা করে বলেছেন তার বগলের শুভ্রতা দেখতে পেতাম